বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওস্লাত রসুলিল্লাহি ও আয়লা আলি ওসাহাবিহি ওসাল্লাম তসলিমান কাসীর মজিদান ইউমীন আম্মা বাদ। রমাদান এবং আইন জালুতের যুদ্ধ এই সিরিজে আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল আত্মিক বিষয়গুলো ইতোমধ্যে আমরা স্পেন নিয়ে কিছুটা আলোচনা করেছি আজকে আমরা আরেকটি ঐতিহাসিক বিজয়ের কথা উল্লেখ করবো ইনশাল্লাহ পবিত্র রমাদানে আল্লাহ তালা উম্মাহকে এই বিজয় দিয়েছেন এই উম্মার উচিত তাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানা উম্মাহ পরহেজকারিতা অর্জন করতে পারবে না যদি না তারা তাদের গৌরবময় সূচনা সম্পর্কে জানে মুসলিম উম্মাহকে তাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে সম্পর্ক করতে হবে মুসলিম উম্মার ওপর আজকে এমন সব নেতা চেপে বসেছে যারা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নষ্ট ও কলুষিত করেছে এরা মুসলিমদের জন্য ভালো কিছু বয়ে আনবে না এই শাসকরা মুসলিমদের এমন একটা ধারণা দিয়ে গড়ে তুলতে চায় যে মুসলিমরা সব সময় পরাজিত এবং বর্ষতা স্বীকার করে নেবে তারা মুসলিমদের বিশ্বাস করাতে চায় স্বৈরশাসন এবং নিপীড়নই তাদের নিয়তি তারা চায় মুসলিমরা আল্লাহর শত্রুদের কাছে নতি স্বীকার করুক দিন ইসলামের ব্যাপারে বিভ্রান্ত থাকুক পৌরসত্বহীন জীবন কাটাক আমরা চলে এসেছি রমাদানের চূড়ান্ত দশ দিনের ইবাদতের সময় কিন্তু একই সাথে আমাদের এও জেনে রাখা উচিত এই ১০ দিন আমাদের ইতিহাসে আল্লাহর নিকৃষ্টতম কিছু শত্রুদের পরাজিত করার সুখস্মৃতি স্মরণ করিয়ে দেয় এর একটি হল তাতারদের পরাজয় যা ঘটেছিল আইনজালতের যুদ্ধে এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা তাতারদের সাম্রাজ্য ধ্বংসের সূচনা করেছে যারা কিনা দীর্ঘকাল ধরে মুসলিমদের হত্যা করেছে সময়টা ছিল ছয়শো আটান্ন হিজড়ি রমাদান মঙ্গলরা চীন এলাকা থেকে সামরিক অভিযানে বের হয়েছিল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 বরং এটা নির্ভর করে উম্মাহ আল্লাহর কতটা নিকটবর্তী তার উপর তখন ছিল আব্বাসি খিলাফতের শাসনামল এই খিলাফত ব্যবস্থা ছিল নামে মাত্র কাগজে কলমে কার্যত এর কোনো শক্তি ছিল না তারা ব্যস্ত ছিল সম্পদ জমা করা আর সিংহাসন ধরে রাখায় উম্মার ব্যাপারে তাদের কোনো মাথা ছিল না উম্মাহকে তারা অবহেলা করত। খিলাফতের রাজধানী ছিল ইরাকে তৎকালীন মিশর শাম ইয়েমেন এবং হিজাজ ছিল মূলত সালাউদ্দিন আল আইউবির উত্তরস্বরীদের হাতে কিন্তু সালাউদ্দিনের ছেলেরা তার বাবার মতো ছিল না তারা একটা জিনিসই চিন্তা করতো আর সেটা হলো ক্ষমতা তারা একটি দৃঢ় জাতিকে বিভক্ত করেছিল যেটা তাদের বাবা প্রতিষ্ঠিত ও ঐক্যবদ্ধ করে গিয়েছিলেন সালাউদ্দিনের ছেলে এবং তার নাতিরা শক্তিশালী একটি জাতিকে বিভক্ত এবং অভ্যন্তরীণ সমস্যা তৈরি করে প্রায় ধ্বংস করে দিয়েছিল তারা নেতৃত্বের জন্য পাগল ছিল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 दीर्घ समय धरे यधकार जुग सम्पर्के चुप कर बचर पर बचर कटे गई समय कि लिखे एड़िए गए एक गई एक पापिछाई इतिहास नहीं मुस्लिम देर अवस्था नहीं कि लिखब कि लिखबना यही द्विधा दंदे भुगतम यह समय जन्म ना दित मने हतोदी दि दि अवस्था देखे मारा जितार मन हत्या सब भूले আমাকে এসবের কিছুই দেখতে না হতো ইমনে আল্লা সির নিদারুণ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন তাঁতারদের ভয়াবহ নিশংসতার গল্প তাকে কুড়ে করে খাচ্ছিল সত্যি বলতে নবী আদম আলাহামের সময় থেকে শুরু করে এটা ছিল সবচেয়ে বড় ভয়ানক গণহত্যা এটা কোনো অতিরঞ্জন নয় নৃশংসতার বিচারে কাছাকাছি যদি কিছু থেকে থাকে তা হল ঈসা আলাহিসাল্লামের পাঁচশো বছর আগে বুখতানাসার কর্তৃক সংঘটি বাইতুলসরাদের উপর হত্যাযজ্ঞ কতটা ভয়াবহ ছিল সেই সময় একটি কাহিনী শুনলেই আমরা সেটা বুঝতে পারবো ইবনে আল আসির বলছেন একবার তাতারদের এক মহিলা কোনো এক বাড়িতে ঢুকেছিল সে বাড়িতে সে অনেক পুরুষ মহিলা এবং বাচ্চারা ছিল সেই তাতারি মহিলা একে একে সবগুলো পুরুষ মহিলা আর বাচ্চাদেরকে হত্যা করলো কিন্তু এদের মধ্যে একজনও আত্মরক্ষার কথা ভাবলই না বাঁচার কোনো চেষ্টাই করল না এমনই ছিল অবস্থা কারণ তারা ছিল পরাজিত মানসিকতার মুসলিম তারা আগেই হার মেনে নিয়েছিল তারা ছিল দায় সম্পন্ন মুসলিম এমন আরেকটি কাহিনী তিনি বর্ণনা করেন মুরাগাহ নামক এক জায়গায় কাতারদের এক লোক প্রবেশ করে সেখানে ছিল একশজন পুরুষ একশো জন পুরুষের প্রত্যেককে সে একে একে হত্যা করে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 তিনি তো তাদের চেয়ে ক্ষমতাধর ও পরাক্রমশালী অতপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্চনার আজাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কতিপয় অশুভ দিনে আর পরকালের আজাব তো আরও লাঞ্ছনাকর এমতাবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না সুরা ফসিলাত আয়াত সোলো এই অধ্যত্বের ফলাফল কী পেল তারা আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য ঝড় বাতাস পাঠালেন অধ্যত্বের ফলস্বরূপ এই দুনিয়াতেই লাঞ্ছনা আর অপমানজনক শাস্তির স্বাদ ভোগ করালেন আর পরকালের জন্য যা বাকি রাখলেন তা হবে আরও ভয়াবহ আপনি আজ জাতির মতো উদ্ধত হতে চান এটা কোনো তামাশো নয় আপনি আল্লাহ ও মোমিনদের সাথে অধ্যত্ত দেখাতে পারেন না আজ জাতি স্বয়ং আল্লাহকে তাদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল কিন্তু আপনি আল্লাহকে প্রতিপক্ষ বানাতে পারেন না যিনি আমাদের চেয়ে ক্ষমতাধর আজ জাতি বলেছিল তারা অন্য সবার চাইতে বেশি শক্তিশালী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 ओथत्यर साधे बोल से जीवन और मृत्यु घटाते सक्षम आल्लाह तक तर जीवन कैड़े निलें तुच्छ मशार मध्यमे नमरूद तुम्हें दावी कर तुमी जीवन और मृत्यु घटाते सक्षम ताल तुम निजेके से क्षुद्र मशा थे रक्षा करो जेटा तुम्हार मस्तिष्के ढुके तुम्हें अस्थिर कर तुले जतक्षणना पर्यत तुम्हार मृत्यु घटे जख टाइटनिक जहाज़ बनाना हो तक तमन एक जहाज़ जहाँ स्वयं आल्लाह डुबाते पर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 আর এই কৌশলকে কাজে লাগিয়ে তারা যুদ্ধের ময়দানে খুব দ্রুত শত্রুদের হারিয়ে দিতে সক্ষম হতো কোনো এলাকায় পৌঁছার আগেই তাদের নির্মম হত্যাযজ্ঞের খবর প্রতিপক্ষের অন্তরে ত্রাসের সৃষ্টি করত। তারা বিশাল সৈন্যবহর নিয়ে অভিযান পরিচালনা করতো এমনকি তাদের প্রতিপক্ষ যদি নিতান্ত তুচ্ছ কেউ হত তবু। তারা যখন কোনো শহরে প্রবেশ করত সেই শহরকে এমনভাবে ধ্বংস করতো যে তাদের ধ্বংসযজ্ঞের পর সেই শহরকে দেখে আর বোঝার উপায় ছিল না যে সেটা কোনো শহর ছিল নারী শিশু বৃদ্ধ সামরিক বেসামরিক ব্যক্তি তারা কারো মধ্যে কোনো বাস বিচার করতো না সবাইকে সমানে হত্যা করতো কাতাররা কখনোই ওয়াদা রক্ষা করতো না উল্টো সবসময় চুক্তিভঙ্গ করত। মুসলিম বিশ্বে কাতারদের দখলদারিত্ব শুরু হয় বুখারার মাধ্যমে বর্তমানে যা উজবেকিস্তান নামে পরিচিত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 এমনকি কিছু কিছু মুসলিম শাসক নিজেদের মস্নত টিকিয়ে রাখার জন্য চেঙ্গিজ খানকে সাহায্য পর্যন্ত করেছিল ছয়শো চুয়ান্ন পর অবস্থা আরও অবনতির দিকে এলো যখন তাঁতারিরা রোমান ভূখণ্ড দখল করল তাদের নেতা হলো চেঙ্গিজ খানের পুত্র হালাকু খান সে বাগদাদ আক্রমণ করল হিজড়ি ছয়শো সালে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাগুলোর একটি ঘটেছিল এই অভিযানে খুন রাহাজানি লুটপাট ধর্ষণ তো আছেই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 বাগদাদ দখলের পর তাড়িরা আরও উদ্ধত ও যুদ্ধংদেহী হয়ে উঠল একের পর এক মুসলিম ভূমি দখল করতে লাগল চলতে থাকলো গণহত্যা আর ধর্ষণের মহোৎসব বাগদাদ অতিক্রম করে তারা পৌঁছালো ফোরাতে সিরিয়ার আলেপয়ে পৌঁছে সেখানে যাদের পেলোর প্রায় সবাইকে মেরে ফেললো। তারপর তারা দামেশকের দিকে অগ্রসর হলো। এরপর তারা দখল করলো একে একে নাবালুস বাইতুল মাকদিস এবং গাজা প্রতিরোধ করে তোলার কেউ ছিল না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 সাইফুদ্দিন কুতুস তার সেনাপতিদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন সব সৈন্যদেরকে জড় করলেন ঘোষণা দিলেন এখনি লড়াই করার সময় আল্লাহ এবং তার রাসুল সাল্লু আলাইসাল্লামের পতাকা উত্তোলন করলেন তিনি শামের পার্শ্ববর্তী এলাকার নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে বের হলেন কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর মুসলিম নেতারা সালাউদ্দিনের ছেলেরা তার সাথে খুব খারাপ ব্যবহার করলো।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 কাজে করমে সালাউদ্দিন আল আইউবির ধারে কাছেও সে ছিল না কাতাররা যখন বাগদাদ দখল করল তখন এই কুখ্যাত নাসির ইউসুফ তাতারদের বলেছিল শোনো তোমরা যখন এখানে আসবে আমি তোমাদেরকে কুতুজের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করব। মিশর জয় করতে তোমাদের সাহায্য করব। ক্ষমতার গদি আঁকড়ে ধরে ছাড়া তার কোনো চাওয়া ছিল না সালাউদ্দিনের এই বংশধররা সেই গৌরব এবং জাতিকে ধ্বংস করেছিল যা তাদের পূর্বপুরুষ সালাউদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন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 मिसर नेता कुतुस खूब भलोक जानतें और नासिर यूसुफ अल आईबी कत क्षमता लभी छुतुस तई चिठी लिखलें तुम मिसर नहींते परर नेता बी मिसर तोम तुम राज्य नहींते शुद्ध तुम्हार एक प्रतनिधि हिसाब से रखो सबकि तुम अधीन ही थको तुम अधीने थकब शुद्ध आसो आप शत्रु एक हई आप कल्पना करते पर बर्तमान समय कोता एमटा कर আমরা ছোট্ট একটা মসজিদের কোন ইমামকেও খুঁজে পাবো না যে উম্মার স্বার্থে স্বেচ্ছায় পথ থেকে সরে দাঁড়াতে রাজি আছে কিন্তু কুতুস এমন ছিলেন না তিনি ক্ষমতালপী ছিলেন না তার উদ্দেশ্য ছিল উম্মার সম্মানকে রক্ষা করা উম্মার মহিলাদের ইজ্জতকে রক্ষা করা উম্মাকে রক্তপাত থেকে বাঁচানো আর নাসির ইউসুফ আল আইউবি ছিল অহংকারী অতপর সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল সাইফাদ্দ আল কুতুজের পরিকল্পনায় সে একটা মাথা ব্যথা হয়ে থাকলো। যখন তাঁতার রায় সেই তাদের সাথে যোগ দিতে চলে গেল কিন্তু মনে রাখবেন আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন আল্লাহ অবশ্যই আপনার জন্য একটা উপায় বের করে দিবেন। এই প্রস্তাব দেয়ার কিছুদিন পরেই রা আলেপ্পো এবং দামেসকে এসে পড়ল এবং আল নাসির ইউসুফ আল আইউবেকে উৎখাত করল সে তার সৈন্যদেরকে নিয়ে ফিলিস্তিনে পালিয়ে আসলো কা পুরুষের মতো সেখানে তাকে কুতুসের কাহিনীতে যোগ দিতে বাধ্য করা হলো। তাও বেশিদিন চলল না সে ছিল উম্মার শরীরে একটা খত তাই সে কুতুস থেকে আলাদা হয়ে গেল কিন্তু তার বেশিরভাগ সৈন্যই কুতুসের সাথে থাকতে চাইল এই ঘটনার পর সে তাতারদের হাতেই নিহত হয় আর এভাবেই আল্লাহ তালা এই লোকের হাত থেকে কুতুসকে মুক্ত করলেন আর শুধু তাই না বরং কুতুস তার সৈন্যদেরকেও পেয়ে গেলেন তার পেছনে। আজকে এখানে থামা যাক আগামী পর্বে আমরা বাকিটা আলোচনা করব ইনশাআল্লাহ وصلى الله على سيدنا محمد وعلى آله واسحابه وسلم الحمد لله رب العالمين